উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক অন্যান্য মাসের মতো মাসেও আমাদের মাসিক এই সম্মেলনের আয়োজন তবে আজকে। আলোচ্য বিষয় অন্যান্য মাসের মতো সাধারণ আলোচ্য বিষয় নয় এমন একটি বিষয় যে বিষয় ইমানের বিশেষ একটি অঙ্গ এবং এ বিষয়ে জ্ঞান না থাকলে এর উপর আমল না করলে কোনো মানুষই কোনো মুসলিমই ইমানদার দাবি করতে পারবে না বা তার অধিকার রাখবে না ইমানের দাবির অধিকারই থাকবে না এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হল মোহাব্বতের রসুল রাসুলের মহাব্বত আল্লাহর মহব্বতের পরবর্তীতেই রাসলির মহব্বতের স্থান আর এ বিষয়ে আলোচনায় আসবেন আমাদের বাংলাদেশের প্রীতি সন্তান আমাদের উত্তরবঙ্গের গর্ব বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ইসলামের চিন্তাবিদ রিসার্চ স্কলার আলাসা ইসলামিক সেন্টারের বাংলা বিভাগের চেয়ারম্যান মামনা খা তথা প্রায় অধিকাংশ ইসলামিক সেন্টারের ما شاءك دائد شكراً لكم أستاذ من نبار فجلت الشيخ شيخ سيفو الدين بلال أنا كاكي تاريمن لبان أرشناك أجنوان لوت كسي فالتفضل مشكورة ومجورة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن وعلى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حب إليه من ولده ووالده والناس أجمعين متفك عليه الله رب العرمين حمد تعريف जे महान अल्लाह रब्बुल्ला आरमीन आज केला इमामिक सेंटर हलरूमे बस अल्लाह रसुलर कुरान सुनार आलो के दिन किचु आलोचना करार तौफिक दान कर आलहमदुल्ला अभिहित आज आज के विषय वस्तु हसुलर महाब्बत गत मासे मासूते ही बला जो पे আল কাসিমে এই বিষয়ে দুই জায়গায় আলোচনা করে যেটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষ নিঃসন্দেহে সকলেই আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন এবং বাঁচতেও চায়। কিন্তু প্রকৃত কীভাবে রাসুলসাল্লাহ সাল্লামকে মহাব্বত করতে হয় এর সঠিক রূপরেখা কী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসার অর্থ কী এর গুরুত্ব কি এর তাৎপর্য কী সত্যিকারী রাসুলের যারা মহাব্বত করেন তাদের পরিচয় কী তাদের আলামত কী তাদের নিদর্শন কী এ বিষয়ে কোরআন সন্না আলোকে সঠিক জ্ঞান না থাকার ফলে আমাদের সমাজে এক শ্রেণীর মৃত্যু ভণ্ড ধর্ম ব্যবসায়ী দাড়ি টুপিওয়ালা ধর্মের লেবাসধারী আশেখ রাসুলের নামধারী সুন্নি দলের নামধারী যারা মানুষদেরকে মহাব্বত সত্যিকারে যেভাবে করা দরকার ঠিক সেইভাবে শিখিয়ে না দিয়ে বরং তাদের স্বার্থের ভালোবাসা শিখিয়েছেন যার ফলে আপামর জনগণ সাধারণ মুসলিম এরা রাসুলকে ভালোবাসতে চাইল সত্যিকারে ভালোবাসার নামে পেয়েছে বেদাতের উপহার রাসুল সম্পর্কে অনেক কুসংস্কার রাসুল সম্পর্কে অনেক মিথ্যার আশ্রয় রাসুল সাল্ল সাল্লামকে নিয়ে বহু শিরিক ও বেদাত অপসংস্কারের পাহাড় এরা গড়েছে রাসুলের মহাপত সত্যিকারে এরা খোঁজ করে পায় নাই যার ফলে এই মুহূর্তে বিশেষ করে এমন একটা মাসে আমরা এখন আলোচনা করছি রবিল আউ্বাল মাসে মিথ্যু ভণ্ড নবী প্রেমিকদের কিছু চিত্র বা কিছু এদের কার্যকলাপ আমরা বিভিন্ন মিডিয়া বিভিন্ন বইপত্রে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন সিম্পোজিয়াম এবং আলোচনা সভা বিভিন্নভাবে এদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি আজকে হয়তো দেখবেন তাদের আলোচনার সঙ্গে সত্যিকারে কোরআন সুন্নার আলোচনার অনেক একটা বৈপেরুত্ব অনেক একটা পার্থক্য বা ফারাক রয়ে গেছে যেটা আপনারা সত্যিকারে যদি বিবেক দিয়ে সত্যিকারে যদি বিবেক দিয়ে বুঝার চেষ্টা করেন তাহলে বুঝা সম্ভব शुदू आशे रसल दुनिया आखेरा कल्याण स्थानीण जे के बसबे अपन घरे चेपे बसारायबे आसन नेह महम्मद सल्लासल्लम के भलबासा एक मान दिटी मौमिन बंदा के रसुलसाजीब आल्लाहम्मदुर रसुल्ला सल्ला सल्लम जाके दुनिया सबकिछ भलोबासजे जीवन टास्मे व्यवसा वाणिज्य दुनिया बाड़ीघर जो कि सवार ऊर्धम रसल्ला सल्लम के भलते क्यों जदिना भेद तार्मान के मर्यादा दीते रसल किमे जा क्षति हो समस्या ना बराम से क्षति हो जसुल्लम प्रकृत भलोबासा नहीं गजब केल्ला असंतुष्टि केबी मोहम्मद रसलमसा रही ठीक ओर दुनिया आखरत उभय जगते कल्याण तरह जीवने प्रतिफुलित घटे को सन्देह नहीं बंदुगण रसुल सलम के सार गुरु बुजुर्गर कुरान सामहोर हाथ धोरे आल्लासुलसूल सल्लम ए सहबिक हजरत उमर फारूक गभर सम्पर्क हाथ बंधुर मत चलते भलोबाशार नजरत उमर तरह आन हक सूझक बुझे भे कत भाषुल प्रकाश कर दीरत उमर सही नाफील्ला पृथ्वी सवार उधे आप जीवन पर কসম আল্লা কসম খেয়ে বলছে তোমার এই ভালোবাসা যথেষ্ট নয় হাত থা কু না হাবই কামিন পর্যন্ত তোমার নফসের চাইতেও আমিনবি ভালোবাসার প্রিয় পাত্র না হতে পারব তখন পর্যন্ত প্রকৃত ভালোবাসতে তুমি আমাকে পারলে না থাকি আল্লা কসম করে বলছি এখন এই মুহূর্তে আমার চাইতেও। আমার জীবনের চাইতেও আপনি আমার কাছে বেশি ভালোবাসা প্রকাশ পেল হাজর উমার তো বুঝেছিলেন যে বুঝি এটুক বললে আসলে ভালোবাসা এর চেয়ে তো বুঝি ভালোবাসা আর কিছু হতে পারে না একজন সাহাবি আর এই রাজি আল্লাহ আন আল্লাহ নী বললেন না অমার আল্লাহর কসম जो पर्त तुम्हार नाफेर चाहिए भलोबाजते अर्थात तुम्हारे जीवन दिए भाजते ना पार्बे तत् पर्त तुम प्रकृत नबीर भलोबासा तुम अंतरे जन्मिबे बखारी शरीफ शुद्ध जीवन ना निजे अर्थ निजे ऐले मे निजे आत्मस्वन बाबा मा लोक पृथ्वी सवार ऊर्ध्य भलोबाजे ওই জাতের কসম যার হাতে আমার জীবন তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তাঁর সন্তান বাবা মা আত্মীয় স্বজন এই দুনিয়ার সবার ঊর্ধ্বি যদি ভালোবাসার পাত্র না হতে পারি তাহলে সে মমিনে হতে পারবে না আর মমিন না হলে পারবে না না হলে অন্য হালিসে এসেছে যে তোমরা মমিন না হলে তোমরা জাননাতে প্রবেশ জাননাতে প্রবেশ করতে পারবে না তাহলে খেয়াল করুন যে নবীকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা তা আমার সালে সৎ আমল जारमे अपन कल्बेर मध्यमे जन्मिबे और यमान मध्यमेंल्ला जानना लाभ करते अर्जन करते आखलाम्ला गृहीत भल भा जदि कालबि थे सूझक बुझे एक बार देख चेस्टा करें कि ना क्योंकि रासुल्लम के पवार चेस्टा करें कम्पेयर कररिणरते शो, आवाज हुई आगे अपने सुनस दुनिया पढ़ा जन कल्लाह कृषे रसुलसार दावी नहीं আমরা জান্নাত যাওয়ার আশাই বড় মমিনের আমরা মমিন হতে পারবে না ওই বান্দা মমিন হতে পারবে না আল্লাহ যে আমি নবীকে তার সম্পদ তার স্ত্রী তার পরিবার এবং সকল মানুষের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে তাহলে একটু চিন্তা করেন দেখি चापस टाका पैसा व्यवसाय वाणिज्य अपन स्त्रीजार टुकड़ा बाबा दुस्त बुद्धि की नाम स्थान पे प्रश्न कर सवार उधे भलोबासन आल्ला आजबर प्रतीक्षा करब्दुल्ला आलमीन سورة طوبار شبسنا مرآية الشاكورين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وعموال نقترفتموها وتجارة تكشونك سادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا فتربسوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين चौबीस नम्बर आए नबी का आत्मयन तुम्हारे अर्जित सम्पद तुमसाणिज्यवसा नष्ट हो जाओके भय करो मसाह क्यों तर दाओ नहा अट्टालिका घर बाड़ी दालान कोठा তোমাদের কাছে আত্মীয় স্বজন বাবা মা আহ ভাই বোন সম্পদ ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি ইত্যাদি যদি তোমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বেশি প্রিয় হয় ও জেহাদিন পিরসা বি আল্লাহর রাস্তায় যে চাইতে প্রিয় হয় ভালো বেশি বেশি বেশি ফেলেছে না বরং এর মহে এমন ভাবে অক্টাপের ওই গের মধ্যে জালের মধ্যে কি বলে ওই ছবলের মধ্যে এমন ভাবে ধরা খেয়েছে जहा पठेते हजारो कोटी नष्ट कर रसुल के कि भलोबाजे पे कखना क्या इनशाला धर्ज धारण कर ले इंशाला पेश करब सत्यारे रसुल केलिशलें साहबा इकलान তার কিছু পরিচয় আপনার কাছে তুলে ধরবেন্লাহ পছন্দ করেন না হৃদায়ত্যা ফাশেখ ফাজ্লা হৃদায়ত দান করেন না তাহলে খেয়াল করুন যারা এই সমস্ত দুনিয়ার সকল কিছু উঠবে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসতে না পারবে তারা আল্লাহ আর জন্য প্রতীক্ষায় থাকতে বলেছেন আর তাই হয়েছে ভাগ্যে আজাব এবং এদের জীবনে কষ্ট দুর্দশা লাঞ্চনার গঞ্জনা লাঠি আর এদের মেতে মার এবং হত্যা এদের ভাগ্যে জুটেছে আল্লাহর পক্ষ থেকে কারণ এরা আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর পথের জাহাজকে ভুলে গিয়ে দলীয় মোহি এরা মেতে উঠেছে বন্ধুগঞ্জ निसंदेह खराब रसुल केत मुहम्मद रसलम के सबकि जीवन सम्पट टापा ऐले मे आत्मस्वजन बाड़ी गाड़ी टाक व्यवसा वाणिज्य घर बाड़ी सवार ऊर्धि कैसेट आलबासा भलोबास वर्णना প্রথমত ভালোবাসা তিন প্রকার একটা লাল সব বোলটা বে এই ন্যাচারালি ভালোবাসা মানুষ পিপাস্ত মানুষ পানি ঠান্ডা পানি ভালোবাসে ঠিক না বুঝে গরমে মানুষটা এসি ভালোবাসবে ঠিক না ঠান্ডার সময় লেপ তো ভালোবাসবে মা তার সন্তানকে ভালোবাসবে নি এর মধ্যে কোন কি ই লাগবে এর কোন প্রয়োজন আছে এর মানে এর কিছু মানে অন্য কিছু তাকে বোঝাবের প্রয়োজন আছে তা না মা তার সন্তানকে ভালোবাসেন নিঃসার্থকভাবে এতে এর বিনিময়ে কিছুই পেতে হয় না এবং এটার জন্য কিছু করতে হয় না এতে ন্যাচারালি স্বভাবগত মানুষ এই জিনিসগুলিকে ভালোবেসেই থাকে দুই নম্বর ভালোবাসা হলো সব বলে দিতে আরে খেলায় পড়ে ভালোবাসা বাধ্য হয়ে ভালোবাসা বলছেন মনে করেন আপনার যিনি দায়িত্বশীল তাকে যদি ভালোবাসেন বাসেন তো আপনার চাকরি করে আপনার প্রেসিডেন্ট রা অত্যাচারী কিন্তু তাকে যদি ভালো না বাসেন তাহলে আপনার উপরে জলুম করবে আর এই জন্য তাকে আপনি কি করেন ভালোবাসেন এটা বাধ্য হয়ে ভালোবাসা খেলায় পড়ে ভালোবাসা তিন নম্বর ইখতিয়ারি নির্বাচিত ভালোবাসা নির্বাচন করতে হবে এর বিনিময়ে কিছু করতে হবে এটা ন্যাচারালি ভাবে হয়ে যাবে না এই ভালোবাসা অর্জন করতে হবে অর্জন করা ভালোবাসা এই ভালোবাসাটা আবার আলহাবুল ইতিয়ারি এই ভালোবাসা মানে নির্বাচন করা এর জন্য কিছু বিনিময় প্রদান করা এর জন্য কিছু করা। এর কিছু কি দান করা এই ভালোবাসাটা আবার তিন প্রকার এই আবার ভালোবাসাটা বুঝুন না হলে কিন্তু আসলে ভালোবাসা গিয়ে উল্টা পাল্টা করে বসে থাকবেন যে ভালোবাসাটা অর্জন করতে হয় এটা কয়েক প্রকার কথা না বুঝে আসছেন আপনার এক নম্বর হল আল্লাহব্বিল্লা আল্লাহর হস্তে ভালোবাসেন আপনি একজন আল্লাহর মমিন বান্দা নামাজি বান্দা কোরআন করে আল্লাহর দিন মেনে চলে সঠিক মানুষ এই জন্য আল্লাহর হস্তে তাকে ভালোবাসবে এটা কি ইমান এবং যারা আল্লাহর রস্তে ভালোবাসবেন কেমন তের মাঠে রোজ হাসরের কঠিন মুহূর্তে আল্লাহর আশ্রয় নিচে ছায়া ছায়া যখন ছায়া থাকবে না তা আপনি যদি আল্লাহর হস্তে কাউকে ভালোবেসে থাকেন তাহলে ওই ব্যক্তি আর আপনি আল্লাহর ছায়ার নিচে কি আর সেই ছায়ার নীচেই স্থান পাবেন ভালো হয় রাজি হয় আল্লাহ নবী আর বসে ছিলেন একজন সাহাবি রাজি আল্লাহ বল্লা ওই যে রাস্তা গিয়ে যাচ্ছে ওই লোকটাকে আমি ভালোবাসি আল্লাহ নবী যাও গিয়ে ওই লোকটাকে বলে আসো যে আমি আল্লাহর রাস্তা আপনাকে ভালোবাসি তাহলে কেউ যদি কাউকে আল্লাহ রাস্তা ভালোবাসেন তাহলে এটা কি ইমান এটা সৎ আমল এবং তাকে বলে দিবেন যে আমি আপনাকে ভালোবাসি সে যে কে হোক দ্বিতীয় নম্বর ভালোবাসা হলো আলহাবুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা ওটা আল্লাহ জন্য একই মানে একটু পাশাপাশি আল্লাহর জন্যে ভালোবাসা মানে যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে যেমন রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহর ওলিদেরকে আল্লাহর সাহাবাই কলাম তাবিরা ইমামরা বড় বড় যারা আল্লাহর ওলি নিঃসন্দেহেরা আল্লাহর প্রিয় বান্ধা কিনা भलोबें नबी मोहम्मद सल्लाम के कार्लाहर भलोबा पवार अल्लाह रसुल नबी के महम्मद रसुल्लाम केल्ला भलोबा पार्थ की भलोबासबाल्ला आलोचन तीन नम्बर हल्ला संगे भालाबा दान करते सत्म एल्ला पसंद करें तो सहीसम्मत क्योंकि तृत्य नम्बर भलोबासा आल्ला संगे का भलोबासा कि बला है बला আপনি আব্দুল কালির জেলার আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ কে যে ভালোবাসেন তার কাছে আল্লাহর দাসত্বের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনি প্রকাশ ঘটান ঠিক ওইভাবে আব্দুল কালীর জেলার কাছে গিয়ে বললেন বাবা আমারে দাও কি হয়ে গেল শিক হয়ে গেল জাহান্না অবধারিত হয়ে গেল জাহান্ন হারাম হয়ে গেল তাহলে আল্লাহর সঙ্গে ভালোবাসা যাবে না নবী মুহাম্মদ রাসুল্লাহ ভালোবাসা আল্লাহ আল্লাহবাস আল্লাহবাসাল্লামকে রাসুল মাটি নয় কিছু তৈরি আল্লাহর নূরের তৈরি ঠিক আছে মানে আল্লাহরই অংশ কাজে আল্লাহ ভাবে করেন ঠিক রাসুল ভাবে ভালোবাসেন সমান সমান ভালোবাসা কি হয়ে গেল এরপরে ভালোবাসার অনেকগুলি তার মধ্যে যেটা সেটাকে বলা হয় খুলনা খালিল কি বলা হয় খালিল আল্লাহ নবী আলাহ সালাতামী হাজত ইব্রাহিম দুইজন ছিলেন খালিল কয়জন খালিল ছিলেন দুইজন আল্লাহ নবী বলেন إن الله خليلا كما اتخذ إبراهيم خليلا مسلم شريف الحديث الله نحن بولين زال الله رب العرمين عما كي تن خليل بنية جمون إبراهيم عليه الصلاة والسلام كي خليل بنية ونه حديث بخل المسلمين ولو كنت متخذا من من أهل الأرض خليلا لاتخذت عبا بكر خليلا ولكن صاحبكم خليل الرحمن بخل المسلمين حديث الله نحن بولين اي بتوير جديا ميكاوكي دوستو باناتي چايتم خليل তাহলে আবু বাকর রাজিয়ালকেই বানাতাম কিন্তু তোমাদের ছাত্র আমি মোহাম্মদ কার খালিদ খালিলুর রহমান আল্লাহর খালিল যারা বলেন যে হাজত ইব্রাহিম খালিল আর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর হাবিব আর হাবিব খালিলের ঊর্ধ্বে ঠিক আছে এটা মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা বরং আল্লাহর নবীও কি খালিদ খালিল হল সর্বশ্রেষ্ঠ ভালোবাসার কি মানে এজন্য حديث হাদিসে এসেছে যে ইন্নাই ইব্রাহিমাল খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর খলিল ওয়া আলা الله আনা হাবিবুল্লাহ ওয়া লা ফাকরা ইলো আমি আল্লাহর হাবিব এতে কোনো ফকর নেই তিরমিজির 300 3000 200 3620 নম্বর হাদিস এবং দারামি সুনান দারামিতে প্রথম 23 আর 26 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি এসেছে এই হাদিসটা গ্রহণ আর ইব্রাহিম আলী ইসলামকে খালিদ তাদের এই হাদিসের মধ্যে জামা বিনেহ এবং সালবাহিনী নাই বলছেন হাদিসটা কি আশ্চর্যজনক হাদিস এটা সহিদ নয় তাহলে এখানে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ভালোবাসার সাত নম্বরের যেটা পর্যায়ে সেটাকে বলা হয় কি বলা হয় साइ भातिक्रम भाई भाई भाजते गई शब्द आल्ला रसुलर बेपारे व्यवहार करके चरम व्याधो कारण इश्क बला जौन क्षुधार चाहिदा जौन दुर्बलतार्धम का दिखे माइल हवा दुरबल हवा आल्लाब्बुल आलमीन के रसुल के इश्कर मध्य मानन दुर्बल बेदाबल आलमीन तारा नबी केल्लाहम्मद्लम न्ला जो रसुल आगमन घटल तक रसुल आशे आल्ला मासुक मान आल्ला भलोबा था प्रेमिक प्रेमिका ইস্কু বলা হয় চ্যাংড়া চেঙ্গিদের যে পাগলামি ভালোবাসা হয় না অনেক সময় সব না পড়ে না কিন্তু সঠিক মতে অলি ছাড়া বিয়ে হবে না কারণ কাহাই অলি অলি ছাড়া বিয়ে হয় না কাজে যারা ম্যারেজ করে এদের বিয়ে না বুঝতে পারছেন से आल्लास भलोबासारय आ शेख रसुल आ शेख मंजिल तरह नाम रखे निस्संदेह रखे भ्रष्टार मध्य रही मध्य को सन्देह नहीं कारण इश्क शब्दाप्रथम यहाँ कुरानी नहीं हरिसे नहीं सहबी आह्वाना करब्दाई ওই আর কথাটা এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন আল্লাহ রবীনের ব্যাপারে ইরা মোহাব্বা খুল্লা এগুলি ব্যবহার করা যেতে পারে ভালোবাসার দশটা স্তর আলাকা ইরাদা সবাবা গারামা খুল্লা আল্লাহ এবং খুল্লা বাকি শব্দগুলি আল্লাহর ছাড়া এবং এবারা এগুলি অন্যের জন্য ব্যবহার করা আল্লাহ ছাড়া আল্লাহর জন্য ব্যবহার করা যায় নাই। এবার আপনাদেরকে আমি নিয়ে যাবো যে এই আল্লাহ নবীকে যে ভালোবাসবেন এই ভালোবাসার পদ্ধতিটা কি হবে কি বলেন কিভাবে ভালোবাসবেন রাসুলের পায়ে গিয়ে সালামি করবেন পীর পীর মতো হাতে হাত রেখে দেবেন কি দেন হাতিয়ে দেবেন কি করবেন রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসবেন এই ভালোবাসার পদ্ধতিটা কি এখন আমাদের শেষ পর্যায়ে গিয়ে আমি আপনাদের আলোচনায় নিয়ে আসব যে রাসুলকে ভালোবাসার दावी की शुभ संक्षिप्त बुझन जाबी के भल्धति हल रसुलसा सुन्न काम जिंदगी जो तरी कर दान कर रसुलिंदगी रसुल सुन्नत और एक्टा कथाई पा जाए भाई कुरान मध्य पुरो कुरान যখন জিজ্ঞেস করা হলো অমল মমেন আল্লাহ নবী সম্পর্কে আমাদেরকে অভিনীত করুন মা এশ্চর্য হয়ে বললেন তোমরা কি কোরআন পড়ো না বলে কোরআন তো পড়ি বলি কেন এখনো কোরআন এই পুরো কোরআন হলো রাসুলের তেইশ বছরের পুরো জিন্দি বলেনা পেটে আছে নাকি মনে হচ্ছে আপনারা হ্যাঁ তাহলে বুঝে দিল যে রাসুল সাল সাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে এই রাসুলের সন্ন্যত ভালোবাসতে হবে রাসুলকে হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যে উত্তম নমুনা আপনার চলার ফিরার খাওয়া দাওয়া উঠা বসা ভালোবাসা আনন্দ ফুর্তি দুঃখ কষ্ট जीवन व्यवसाय वाणिज्य राष्ट्रपति हन जेहर जो जगह ना केंड बनाते हैं आश्लमे जगत शयतान देखे मडल बनने बड़ो बड़साय पीड़े मडल बनाए दाबी करते दावी ठीक निसेह मिथ्यास मिथ्याह नहीं भलोबाजते हम तरह सुन्नत के भलोबास सुन्नते भलोबसार दाबी क्या करे आसबे यही आल्लाबी एक हादसे बोले मनाबा सुन्नति हब्बानी যে আমি নবীর সুন্নত কে ভালোবাসলো ফানি প্রকৃত ভাবে আমার সঙ্গে কোথায় থাকবে জাননা থেকে রাসুলের সঙ্গে জান্নতে চান না চান শক্ত করে একটু মিছামিছি বাস আসিকেরা কে রাসুল সুন্দর মতো হ্যাঁ মুখে দাবি না অন্তরে रसुल रसु रसु रसु रसु सलाम संगे जो जानना चाहान रसुलस रसुलसले भलोबा रसुलसते जीवन सबकि नबीर के मडल बन ओक्ति प्रकृत भलोबास भो कान अपनी जानना था আল্লাপ সৌভাগ্য আপনার বন্ধুগণ এরপর আমরা চলি যে এই ভালোবাসা রাসুলকে ভালোবাসলে আমাদের ফায়দা কি উপকারটা কি প্রথমত ফায়দা হলো আল্লাহ রবাহ আলমিনের ভালোবাসা পাবেন রাসুলকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন সৌরা আলিম রানিন একত্রিশ নম্বর আয়ত আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ ভালোবাসা সত্যিকার বেঁচে থাকো আল্লাহর ভালোবাসা জিন্দিক ভালোবাসো রাসুলের সিরত সিরাতকে ভালোবাসো রাসুলের রেখে যাওয়া আমানত পুরানো সন্ন্য কে আঁকড়ে ধরো তাহলে আল্লাহর ভালো রাসুলের যখন অনুসরণ করবে অনুকরণ করবে রাসুলকে জীবনের মডেল বানিয়ে নেবে কে ভালোবাসবে ঘর বাড়ি ছাড়বে বোমা মারবে এদের ওপরে কাঁপে না কখনই না আল্লাহ যাকে ভালোবাসেন নিঃসন্দেহ তার উপরে কোন চোখ রঙিয়ে দেখার তার হবে না কিন্তু মিথ্যা যখন দাবিদার ভালোর আমরা সোনামের মাধ্যমে শুধু প্রকাশ করেছি কাজের মাধ্যমে কই নাই তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাদ চলে এসেছে আল্লাহ যদি আসুন কে ভালোবাসেন সঠিকভাবে তাহলে গুণাগুলিকে মাফ করে দিবেন কি আমাদের ক্ষমার প্রয়োজন আছে না নাই পাপ আছে না নাই আমাদের পাপের ক্ষমার প্রয়োজন আছে কিনা আল্লাহ তোমাদের আল্লাহ আল্লাহ যখন ভালোবাসবে আপনাকে দিবেন। তিন নম্বর ফাইদা তিন নম্বর হলো সত্যি যদি রাসুলকে ভালোবাসতে পারেন তাহলে ইমানের যে মজা এটা আপনি কি अनुभव करते सत्य के भलोबाइल मजा आपनी अनुभव करते नाम मजा पाड़ी मुख्य मध्य रेखे मजा पान्नत बसिप नमज मजा पा रसुलसूल रसुल के जीवन जो स्तरे मडल बनिए अपनी अत्यंत शांति प्रशांति लाभ कर প্রতিপালক অন্য কইনে কেউ না ইসলামকে জীবনবিধান হিসাবে দিন হিসাবে শুধুমাত্র সিলেবাস হিসাবে মেনে এলো অন্য কাউর অন্য আর কিছুকে ইসলাম তার দিন হিসাবে মানল না একমত লাল দিন ইসলাম তার ইসলাম অন্য কিনে আর দিন হতে পারেনা অবিনা মহান আর নবীকে রাসুল হিসেবে মিল রসুল মানে কি মডেল রসুল মানে তাঁর আপনার সবকিছু তিনি কি মডেল যখন বানাই নিলেন তখন আপনি ইমানের সাদ পেয়ে গেলেন এই জন্যে এটা হল বোখারি মুসলিমের হাদিস অন্য একটা বোখারি মুসলিম হাইছে আমার থেকে বড়িত তালা তুমান ইমান তিনটে গুঞ্জুরি কাউর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি ইমানের মিঠা অনুভব করতে পারবে সবকিছুর উঠতে ভালোবাসার পাত্র হতে হবে তখন ইমানের মজা পাবেন যখন আপনি আল্লাহ আল্লাহ রসুলকে সবার উঠতে ভালোবাসতে পারবেন দুই নম্বর কি আর কোন মানুষকে আল্লাহর রস্তে ভালোবাসবে দুনিয়ার কোন ধান্না জন্য না টাকা পয়সার জন্য না বিয়ে জন্য না চাকরি বাকরির জন্য না নোটকথা শুধুমাত্র কার রাস্তে ভালোবাসবে এর আগে প্রকার গেছেন আল্লাহর আসতে ভালোবাসা যখন আপনি আল্লাহর মানুষকে ভালোবাসতে পারবেন এক নম্বরে কি আল্লা আল্লাহ রাসুল সবার উদ্বে ভালোবাসার পাত্র হতে হবে দুই নম্বরে কি কোন মানুষকে ভালোবাসলে মানে ভালো খারাপ মানুষকে সঙ্গে হবুদ্দার ভালোবাসা রাখবেন না তিন নম্বরে কি ও আই কামায় ফাফিল না আর কুপুরিকে ঘৃণা করবে ঘৃণিত জিনিস এবং এটা আমি কখনোই পছন্দ করেন না তাহলে আপনি কাপুর হয়ে যান বেনামাজি কাক ও কি রসুলের ভালোবাসার মজা পাবে ইমরানের মজা পাবে নিঃসন্দেহ না কখনই এই মজা পাবে না এই জন্য আল্লাহ রসুলকে সবার সবকিছুর আল্লাহ রেখে পাবেন আপনি অনুভব করতে পারবেন ইমানের সাথ চার নম্বর ফায়দা আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে আপনার কি হবে কার হবে আল্লাহ নবীর সঙ্গে হাসল হবে আল্লাহ নবীর সঙ্গে যার নী থাকতে পারবেন হাজরত সাহাবি কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো তো কেয়ামত কখন হবে এটা জানতে চাচ্ছ কিন্তু কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো কি ওই কঠিন দিনের জন্যে সেই আতঙ্কের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছ তোমার পাথেও কে নিয়েছ আল্লাহবুল্লাহ বললেন্লা আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা ওই ক্যামতের দিনে আমি পাথিও কি ভালোবাসে কয় আনসা ফরে ইসলাম ফারহান আহবাদ হজরত আনাস বলেন ওইদিন আমরা যত খুশি হয়েছিলাম এর চাইতে আর ইসলাম গ্রহণ করার পর আর কোনদিন এত খুশি হয় নাই আল্লাহীর কোনদিন একটাই তো বেশি আর কোনদিন খুশি হয় নাই কারণ কি নবীর সঙ্গে জানাত থাকতে পারবো এটা এর চাইতে চরম পরম কি হতে পারে একজন মমিনের জন্য ওসে হাজরতমার কে ভালোবাসি এবং তাদের সঙ্গে আমার হাসনাস জাননাথ হবে যদি আমার আমলটা তাদের মতো অত জোরালো আমল না আমার আল্লাহ এই জন্য আপনি যদি নবীকে সত্যিকারে ভালোবাসতে পারেন আল্লা রসুল ওই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি যে ব্যক্তি এমন একটা জাতিকে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে তার সাক্ষাৎ নাই দেখা নাই কোন মিল নাই কোন উঠা বসা নাই অর্থাৎ আল্লাহবাস ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম সাফি ইমাম আহমদুল হাম্বাল আল্লাহর বড় বড় যারা উলিয়া মোহাদ্দেশ আল্লাহর দিনের জন্য বড় বড় শহীদ যারা এই সকলকে ভালোবাসে কিন্তু এদের সঙ্গে সাক্ষাৎ আছে আল্লাহ বললেন যাকে ভালোবাসবে মানুষ তার সঙ্গেই সে থাকবে সত্যি যদি আল্লাহ নবীকে ভালোবাসেন সাহাবাহাম তাবি ইমাম আর যদি থাকে যাদের না দেখলে যাদের মতো আপনার হাসিটা যাদের মতো আপনার চড়াফেরা খাওয়া দাওয়া লেনদেন এটা বসা তাদের সঙ্গেই ফেরাওন হামান কারণ আবু জাহাল আবু দাহাব বড় বড় সঙ্গে কি হবে হবে বড় বড় ধাররা এদের সঙ্গে হবে আল্লা সঙ্গে হবে আল্লা সঙ্গে যারা আল্লাহর আলী যারা তারা আউলে রহমান হয়ে বসে আছে। আল্লাহ আলী হয়ে বসে আছে। এই জন্য আল্লাহরু আলীকে একটা ক্যাশে কাছে শুনবেন আল্লাহর শুনি পাগল গেলেন आल्ला नबी मोहम्मद के सब चाहे कारा बेसि भारत আছে আছে কোন সাহাবায় কলাম রেজান সবচেয়ে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন এবং তাদের ভালোবাসা পর্যন্ত কোন পৌঁছতে পারবে না তারা তাদের জীবন দিয়ে তাদের বাড়ির ঘর দিয়ে সম্পদ দিয়ে তাদের সবকিছুকে আল্লাহ নবীর ভালোবাসার কাছে বিলীন করে দিয়েছিলেন এই জন্য বন্ধুগণ আজ যারা মিলাদের নামে আসে কে নামে বিভিন্ন ইকলাম কি মিলাদ করতেন? সাল্লাহ লাগাইতেন ওইভাবে নাচে নাচে হালুয়া মিষ্টি খেতেন আল্লাহ নবীর নাম ভেঙে ব্যবসা করতেন ধর্মের নামে ब हर आल्लाबी संगे सहबाई कलम कत बड़ो तमंग्ना कत बड़ो आशा आकांक्षा छो एक अपने कि घटनाल्ला सम्पर्जरत माएसा बोलें साहबाई कलम अनेदिना हिजरत कर হাজরত আউবাকার হিজর করতে রাখলেন কবে হুকুম হবে রাসুলের সঙ্গে আমি থাকতে পারব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুপোহ দুপোহর বেলা মা হাজরত আউবাকারের বাড়িতে প্রবেশ করলেন যে সময় সাধারণত তিনি মা বলেন আল্লাহ নবীকে এইভাবে দেখে হজরত আউবাকার মানে ব্যস্ত হয়ে পড়লেন আল্লাহ বললেন ঘরে আছে রাসুলের সঙ্গে আমি থাকতে পারব আল্লাহ রাসুল সাল্লাহাল দুপোহ দুপোহর বেলা মা হাজরত আউবাকারের বাড়িতে প্রবেশ করলেন যেই সময় সাধারণত তিনি যান মা আয়সা বলেন আল্লাহ নবীকে এইভাবে দেখে তারা আপনাকে ভালোবাসে খুব সন্দেহ আছে আহ রসুলের কোন ভেদ রসুলের কোন মানে গোপনীয় কথা কোথাও কি প্রকাশ করবে তখনই না হজরত আনাসানোর ঘটনা হজরত আনাস এক জায়গায় খেলতেছিলেন খেলতেছিল আল্লাহ রসুলাম এসে তাকে দেখে বললো একটা কাজে পাঠালেন আল্লাহ নবী আলাহিসামকে একটা বিশেষ কাজে পাঠিয়েছিলেন বলি কাজটা কি আলহিস রাসুলের গোপন কথা এই জিনিসটা কি গোপন আনাজ দশ বছরে ছেলে ঠিক আছে রাসুলের গোপন তথ্য খুব তার কাউকে বলবে না আল্লাহ আকবর আল্লাহ রাসুল বললেন হিজরতের অর্ডার হয়েছে হজরতাল বললেন तमानना आशा कि चार्ट खानी मोहब्बत कथा कठिन मुहूर्त तो भागर बाबा हलो माओ हलो स्त्री हलो ऐले मे মুখে নিয়ে ডোড়া করতেছে ছোটাছুটি করতেছে পানি বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে একটা যে বিড়াল নিজের ওই ছোট্ট বাচ্চাকে যাকে কোতান তা তখন জানতে ধরে লাফাচ্ছিল ওই বাচ্চার পায়ে নিচে রেখে নিজে এবার বাঁচার চেষ্টা করতেছে আর মাহবসুল্লাহ সত্যিকারের ভালোবাসার কান্না দেখি নাই এত বড় আনন্দ কঠিন মূর্তে আমার জীবন দিনে বলে আমি কি করব। হয়তো রক্ষা করার চেষ্টা করব। এত বড় আমার সৌভাগ্য আসলে ভালোবাসার পরিচয় ঘটাতে পারবো बंधुबन रसुल्लाम बैर हलन मदिनार दिखाई काफे रसुल के घरे रसु ना पे छुटे गोषणा जिंदा मृत्यु अवस्था मोहम्मद के हाजिर करते कत दाम कत बड़ दुनिया सम्पद पे तो सब भू समस्त मृत्यु आशे के रसुलरा संग चले जा बजरत एदी का अल्लाहर नबी हिजरत के मदिनाए खबर मदीन की खबर हो गए মদিনার অবস্থা কি ঘুমাচ্ছে সবাই আনন্দে আছে খুব একদিক থেকে আনন্দ আর একদিক থেকে প্রতিদিন সকাল খজোর পর থেকে দুপুর পর্যন্ত মদিনা মক্কা রাস্তার দিকে চেয়ে থাকে এই বুঝি আমাদের নবী আসবেন এই বুঝি আমাদের নবী আসবেন দৈনিক আল্লাহ বা সঙ্গে সাক্ষাতের কি বলো তামাংনা কি বলো তাদের আকাঙ্ক্ষা ভাবে দৈনিক এই পাথরের দেশে দেখবে একটি বাড় নবীর সঙ্গে সাক্ষাৎ করবে আসলে সর্ব স্বাগত স্বাগতম জানাবে স্তেরবারও জানাবে যার কারণে সাহাবাই ক্লাম নদী নাই সবাই সকাল থেকে দুপুর পর্যন্ত দৈনিক আল্লাহ নবী যখন হাজির হলেন হাজর মানুষ বলেন এই দিনের চাইতে এই দিনের চাইতে আলোক দিন এই চাইতে ভালো দিন আমার মদিনাবাসীর জন্য আর কোন দিন ছিল না আল্লাহর নবী যেদিন মদিনাব আগমন ঘটল রসল যেমন করে মিললেন এই চাইতে সুন্দর দিন এই চাইতে আলোক দিন মদিনাবাসীর ঘটে নাই এটাই হলো ভালোবাসা আল্লাহ নবী আল্লাহ নবী আলাইসোনা কথা ঠিক না দুরূত হয়েছে ঠিক না প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর নবী আলাইস্লামকে খুশি রেখে আনসারী সাহাবি মদিনার যারা সকলে কি বড় চিন্তিত আল্লাহ আর ফিরে কি মদিনায় ফিরে যাবেন না রাসুলকে আমাদের সঙ্গে পাবে না বড় তাদের ভয় রাসুল যদি আমাদের সঙ্গে না যায় এর চিত হতভাবে আর দুনিয়ায় কেউ থাকতে পারে না রাসুলের সঙ্গে থাকায় কত বড় তাদের আশা এবং কামনা বাসনা আল্লাহর নবী এই কথাটা শুনতে পেলেন যে আনসার মদিনার আনসার সাহাবিরা বলতেছেন যে আল্লাহ নবী বসে আর ফিরে যাবে না আজকে আত্মীয়স্বজন পেয়ে গেছে নিজের বাড়িঘর পেয়ে গেছেন জন্মভূমি এরপর একার এরপরাই ফিরে যাবে যাবেন আল্লাহ দেখে বললেন তোমার কি এমন কথা বলেছ আনসার সাহাবিরা বলেন হা এর সুল আল্লাহ আল্লাহ নবী বলেন দেখো অসম্ভব আমি আল্লাহর বাংলা এবং রাসুল আমি আল্লাহর অস্তে এবং তোমাদের কাছে হিজব করেছি তোমাদের মরণে আমার মরণ তোমাদের জীবনে আমার জীবন আনসার সাহাবা ইকলাম সকলেই আল্লাহ নবীর কাছে এসে কাঁদতে শুরু করলেও তাদের দাড়ি থেকে টক করে অসুসজল হচ্ছে আর বলছে আর সুলাল্লা আসলে যে কথা এই কথাটা বলতেছিলাম আপনি বুঝে আর ফিরে যাবেন না এটা আল্লাহ আল্লাহ রাসুলকে অধিক ভালোবাসার পরিচয় আপনাকে এবং রাসুল আল্লাহ এবং করেছে তোমরা মৃত্যুক না মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহ নবীকে একটি দেখার জন্য আল্লাহ নবীর সঙ্গে জাননাতে থাকার জন্যে সাহাবীর কত বড় তামান্না তবাহী শরীফে হারিস বর্ণিত হয়েছে মায়ে এসা বলেন আল্লাহ নবীর মধ্যে আপনি ভালোবাসার প্রাপ্ত আমি বাড়িতে থাকি আপনার কথা হঠাৎ করে স্মরণ ভালো করে শুনলে হারিস তাহারি বলছেন যে আমি থাকি আপনার কথা মনে পড়ে ছুটে আসি আপনার কাছে এসে আপনাকে একবার দেখে যাই আল্লাহ আজকে কাঁদতেছে আল্লাহ নদীর সামনে আর বর্ণনা করতেছে আজকে বাইতি গিয়ে হঠাৎ করে সঙ্গে হলো আমার মৃত্যুর কথা আমি মারা যাব। আপনার মৃত্যুর কথা আপনি মারা বলছে আল্লাহ রসুল মরেন আল্লাহ রসুল মরেন নাই চিরঞ্জিব কে বলেন দেখি আল্লাহ রসুল কাজ চিরঞ্জিব বলান তো শিখ হয়ে গেল না আল্লাহর সঙ্গে ভালোবেসে ফেললেন না শেখ দুনিয়া হতে পারে আল্লাহ রবাহ সবকিছু জানতে পারেন কিন্তু নদী যদি জিন্দাবস্থা জানতেন না এখন যদি বলেন যে না শুরু কেউ জানে চাইতে বলে মুসলের দুনিয়া আর কেউ থাকতে পারে না যে মনে করে আল্লাহ জানে বলছেন রাসুল আল্লাহ আমার মৃত্যুর কথা আপনার মৃত্যুর কথা ভেবে বাবুলাম মরে যাব এরপরে জান্নাত আপনি জান্নাতে যাবেন অনেক উঁচু থাকবেন আর আমি জান্নাত পেলেও খুব এটা আমার বন্ধ হয়ে যাবে কেমন কি কোনো কাজ আছে যে কাজটা করলে আপনার সঙ্গে আমি থাকতে পারবো আল্লাহ চুপ হয়ে গেলেন আল্লাহ নিরী ছাড়া কোনো কথা বলতাম না না এরকম কোনো কাজ আছে কিনা ايضا مد حضر جبالي عيسي و السلام ايضا مجمعه وما يتعل الله و الرسول مع الذين عمل الله عليهم من النبيين والصدقين والشهداء والصالحين وحسن أولئك ربيقا وحسن أولئك ربيقا السورة من ساة ونشهد النمرات ايضا مجمعه ايضا রাস আল্লা রাসুলা অনুরত্ত করবে আল্লাহ আল্লাহ রাসুল করবে না সিদ্দিক সত্যবাড়ি যারা সোহাদা সৈনিক যারা সলেহ যারা হাজরত আদম থেকে নিয়ে শেষ নবী মাহমু রসুল্লাহাম সকল নবীদের সঙ্গে থাকার সুযোগ হবে যত সেনি রামের হামজার গ্রুপ রয়েছে সকলের সঙ্গে থাকার সুযোগ হবে যারা আল্লাহর অনেক কার ভাণ্ডা রয়েছে যত বড় আল্লাহর মহাদেব মহাদিস সাহেব একরাম তবে এরাম মহাদিস একরাম মুফাস আল্লাহর বলি এদের সবার সঙ্গে শুধু হলে থাকার কি থাকতে চান না তবে দেখুন যে একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বললেন যে আপনাকে ভালোবাসার পদ্ধতিটা কি করে আপনার সঙ্গে থাকতে পারব তবে রসুলদের আনুগত্য করতে হবে রসুলের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রসুলকে জীবনের মডেল বানাই নিতে হবে এভাবে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকার একজন সাহাবি রাবি আবিন কাপ বলছেন যে আল্লাহ সঙ্গে ছিলাম আল্লাহের উজুর পানি আল্লাহের প্রয়োজনীয় জিনিস নিয়ে যে হাজির করলাম আল্লাহ সাল জিজ্ঞেস করো ও সাহাবি রী বললেন আইন আদালে সুযোগ বেশি বেশি করে সাহা করবে তাহাজ নামাজ পড়বে নফর নামাজ পড়বে যার ফলে ইনশা আমার সঙ্গে জাননাতে থাকতে পারবে হনাইনের যুদ্ধে আল্লাহ নবী অনেকমতের মাল পেলেন এক একজনকে তিনশোটা করে উঠল বড় বড় কাপড়দেরকে অনেক মানে মহাজ মক্কেদেরকে সবাইকে দিয়েছেন কিন্তু আনসার যারা সাহাবি এদের কাউকে কিছু আল্লাহ নবী দেন নাই মনে একটু দুঃখ পাওয়ার কথা কিনা আল্লাহ নবী বুঝতে পারলেন যে আনসার সাহাবিদের অন্তরের মধ্যে কিছুটা কথা পাক খাচ্ছে বললেন। যদি আমি তোমাদের আনসারের অন্তর্ভুক্ত হতাম সবাই যদি একটা রাস্তা দিয়ে যায় আর একটা রাস্তায় যদি আনসার যায়। আমি নদী তোমাদের রাস্তা ধরে যাবো সবাই আজকে টাকা পয়সা ধরো ও ছাগল ভেলা নিয়ে যাবে আর তোমরা তোমাদের চাও তোমরা যেতে চাই আমরা পেটে কিছু চাই না আল্লাহ একবার মা খিদ আলাদ ছিল আল্লাহর নদীকে তিনি দান করে দিয়েছিলেন আল্লাহর নবী তাকে আজাদ করে দিয়েছিলেন পালক পুত্র বানিয়েছিলেন ইসলামে জাহেরাতের যুগে পালক পুত্রের পরিচয় দিতে হবে আপনি পালবেন আপনার বা আপনার আপনি বাবা হয়ে যাবেন আপনার স্ত্রী মা হয়ে যাবে এভাবে কি হারাম। এই জায়দিন হারেসা আসলে অনেক বড় ছেলে ছিলেন ঠিক আছে काफे ओई जहत मानुष जन के मध्य कर आल्लाइन पालन कर भलार एवं देखें रसार् देखें जानते पे जायेदीन हारेसार बाबा मा তার মামারা তার চাচারা তার আত্মীয় স্বজন আল্লাহ তার চাচা খালু একই বলে মামা রাসুলাল জায়ুদ্দিন হায়সা আমাদেরকে দিয়ে দিন আমরা নিয়ে যাই আমাদের স্বাধীন ছিল আপনি তখন স্বাধীন করেছেন আমাদেরকে দিয়ে দিন আমরা নিয়ে যাই আল্লাহ নবী জায়ুদ্দিন হারেসার দিকে তাকে বললেন জায়দ ঠিক আছে আপনারা নিয়ে যেতে ঠিক আছে আর যদি চাও আমার সঙ্গে থাকতে তাহলে তাই থাকো তুমি যত পছন্দ করবে সেটাই তোমার জন্য আমি কি দিলাম তোমাকে চাইজ করার জন্য অনুমতি দিয়ে দিলাম হ্যাঁ কি করতেন আপনারা একেবারে ভালোবাসা আল্লাহ নবীলাম হজরতমার ফারুক যখন আহত হলেন তার ছেলে আবদুল্লাহকে পাঠিয়ে দিলেন যাও মা এসার কাছে যাও গিয়ে বলো আমি আমার দুই সাঁখির সঙ্গে শুইতে চাই আমার মৃত্যুর পরে অর্থাৎ মা ঘরে একটা জায়গা ছিল মা এসার ওখানে দাফন করার জন্য হাজার তুমার ফারুক পাঠাই তার ছেলে আবদুল্লাকে আমায়ষার কাছে গিয়ে অনুমতি পেলেন বললেন বাবা আমি মরে গেলে আবার যাবা কারণ আমি এখন খালিফাতুল মুসলিমিন হতে পরে কোনো মনের মধ্যে বা কোনো এতে কোনো কারণে হয়তো এখন রাজি হয়েছে পরে যদি নাও রাজি হয় এজন কি করবে আবার জিজ্ঞাসা করে নেবে कठिन मुहूर्त समय पेट दिए नारी भुरी हजरत मृत्यू अनुमति दिल्ली आजा जाए मायेसर घर आल्ला नबी अबर रज्ला तीनजें कबर रहे हजरत बंदा এই কথা শুনে খুব করে কাঁদতেছেন সাহাবা ইকলাম বলতেছেন আমরা ভাবতেছি বুড়োটা কেন কাঁদতেছে আল্লাহর রসুল একজনের কথা বলছে যে থাকবে না চলে যাবে চলে যাবে মনে করছে যে এই লোকটা কেন পরে বলতেছেন আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেল তখন আমরা আল্লাহরত মানতে পারে না আমার নদী মারা যেতে পারে যে বললো আমার নদী মারা গেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আর তারপরে হজরত আউ্ব তারা নিজে যখন কলাম পড়লেন না কেন মাহমুদ আদা হাত নাকি আপ না তাও কোথাও করা যদি মরে যায় অথবা হত্যা হয়ে যায় তোমরা কি আবার অভ্যস্ত হয়ে যাবে তোমরা কি মরতাম হয়ে যাবে হাজর মরের হাত থেকে কি ওই তাও আর পড়ে গেল সেই দিন সাহবাইকে আমি সকলেই জানতাম আমি কেউ মানতে পারছিলাম শুধু মরতে পারে না এত বড় ভালো মানুষ এত বড় পিণ্ড মানুষ আল্লা নদীকে মোদিন আর ছোট বাচ্চারা আল্লাহ মোদিনার সকল বাচ্চাদের এমনকি কাঁপে মুসলমান সকল ছোট বাচ্চাদের বন্ধু ছিল কে মোহাম্মদ সাল্লাম সমস্ত বিধবাদের বন্ধু কে ছিলেন গিয়ে এক ধাপ উঠে রাসুলকে আল্লাহর সঙ্গে ভালোবেসে বসে আছে সিরকে আর বলছে মুশরেক বলতেছে আমি নবীকে ভালোবাসি মুশরেক নদী নবীকে ভালোবাসতে পারে কখনই না বন্ধু বোন একটা ঘটনা আপনি হয়তো শুনেছেন হজরত বেলা রাজ আনহর হজরত বুলাল রাজুল্লাহ তাল আনহর রাসুল ইন্কালের পরে মোদিনাই থাকতে পারেন নাই আমি আজান দিব এই মদিনাহি ঘটব আমার রাসুলকে আমি দেখতে পাব না যার কারণে মদিনা ছেলেই তিনি চলে গিয়েছিলেন যখন তিনি খালাস আর বেলালের খুশ নাই বেলালের রসুলের কথা भलोबसार कथा तार अंतरे आजान पूरण करते आजान शी तुम बंद कराने आज के दबीदाराशाला बंदुगण रसुलसते हे हजरत असुस्थ मृत्युस्थित জিজ্ঞেস করতেছেন কি বার বড় মারা গেছিলেন কি বারে সোমবারে আউল আকার দেখ আমার কাছে সবচাইতে প্রিয় দিন রাত ওইটাই যেদিন আমি আল্লাহ নবীর কাছে পৌঁছে যাবো ওই জগৎ বারজাখী জগতে চলে যাব। কারণ বারজাকি জগতে কি এই দুনিয়াতে দেখা হচ্ছে না আসলে বারজাকি জগতে আমি দুনিয়ার জগতে রোসের জগতে গিয়ে কি হয় যারা যেমন তাদের সঙ্গে কি সাক্ষাৎ হয় মহিনা মহিনের সঙ্গে কাপড় বা সঙ্গে যারা ভালো ভালো সঙ্গে কি হয় এক মমিনা আর এক মমিনের সঙ্গে রুমির জগতে কি হয় দেখা হয় কাজে আমি যদি মারা যাই খবরদার তোমরা আমাকে কি করে দেবে দাপন করে দেবে তাহলে জন্মত থাকার জন্যে কত বলছিল সাহাবা ইকলামদের তামান্না এবং আর্য এবার আসুন যে সাহাবা ইকলাম রাসুল সাহাকে ভালোবাসতে গিয়ে তাদের জীবন এবং সমস্ত সম্পদকে আল্লাহ রাহে দান করে দিয়েছেন সোরা কাবিন মালিক একশোটা উঠ নেওয়ার জন্যে দ্রুত ঘোড়া রুটের উপরে উঠে তীর ধনুক নিয়ে পিছনে ধাওয়া করেছে পেয়ে গেছে পিছনে ছুটতেছে আরেকজন আল্লাহ রয়েছেন ঠিক এইভাবে গাড়ি সৌরের ঘটনা ওই যে গর্তের মধ্যে কাপড় বা পর যে হাঁটতেছে আবাকার ভাই করতেছেন যদি পেয়ে যায়। তো আমাদের শেষ করবে আমার নবীকে শেষ করে দিবে আল্লা রয়েছেন এবার সোরা একই বারে সন্নি করে চলে এসেছে দুই তীর দুই তিন তীর কাছে আরকি হাজত আউবাকার ঝরঝার ঘরে চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ নব্বী দেখে না তুই কাঁদছো কেন কি আল্লাহ নদী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ওই সুরাকা তুমি কি করো এই বৈসমকে প্রতিহত করো হাজরত আউবাকার বলেন ওই কঠিন শক্ত মাটির মধ্যে ওই পাথরের জমিল ও পেট পর্যন্ত আমার জন্য কানি না আমি কানি আপনার জন্য এইভাবে দেখেন আবদুল্লাহ মাসুদ রাজেন যে অমুদের যুদ্ধের দিন হজরত মিকার রাজা আল্লাহ বলছেন রাসুল্লাহ अपना डाने युद्ध क्षेत्र बोनार चतुर्दीक युद्ध करा कि मिर्द ना बोले जाल नबी डाने पिछले सामने आगे जीवन दिए आपके बचाबी बड़ी पाँच हतोना আল্লাহ নবী কে ঢাল জানা আল্লাহ নবীর ঢাল হয়ে গেছে এইভাবে আবু তল্লাহ আনহো আল্লাহ আল্লাহ রসুল গর্তের মধ্যে আপনি মাথা উঠাবেন না আপনি মাথা উঠাবেন না से देखा गया पीठ वर्षा बल्लम और तीर आघात एने से कल्ला नबी के बाँचर ढाल ठीक एक हजरत দেখা গেল আসিতা বললম আর বর্ষা আর তীর আঘাত লেগেছে রসুলকে বাঁচানোর জন্য তারা তাদের জীবনকে কি করেছেন উৎসর্গ করে স্যাক্রিফাইস করে দিয়েছেন দেখুন এভাবে বহু ঘটনা রয়েছে যদি জিন্দা পাও আমি নদীর সালাম পৌঁছাইও আর জিজ্ঞেস করিও তোমার এখন অবস্থা কি রয়েছে জাহেদ্দিন সাবেদ বলে আর আল্লাহর নবী জানতে চেয়েছিলাম আমি কি অবস্থায় আছি গিয়ে বলবি আমি জান্ন এবং শুধু তাই না আমার কম মানুষের বলে দিবে সাহাদু নুর বলেন বলে দিবে যে তারা আল্লাহ নবীরকে হেফাজত করার জন্য তাদের সব কিছু বিলীন করে তারা বেঁচে থেকে রসোলেন মারা যাবেন একথা যেন তাদের জমি দূরে যায় তাদের মতো অমঙ্গল কর আর কেউ হতে পারে না যা আমার কমকে আমার জাতিকে পৌঁছে দিবে বন্ধুগুলো এইভাবে তারা জীবন দিয়ে তাদের সবকিছু দিয়ে আল্লাহ নবীকে ভালোবাস্ত করেছিলেন এই জন্য দুই নম্বরে সাহাবাদের দেখেন তাদের জীবন দিয়ে সম্পদ দিয়ে সব কিছুকে দিয়ে তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধে যাবেন আল্লাহ নবী বলেন যারা আছে ঘরে নিয়ে আসো প্রতিযোগিতা করব। অর্ধেকে রেখে অর্ধেক দরবারে হাজির করেছেন আল্লাহ নবী জিজ্ঞেস করেন উমার তুমি গো কি রেখেছো ভাবতে বলতেছেন আমি অর্ধেক রেখে অর্ধেক হাজির করেছি আউ তুমি কি রেখেছ বলছেন আল্লাহ আমি আমার বাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি সমস্ত কিছু দিয়ে হজরতুল ইসলাম গ্রহণ করেছিলেন ৪৫ হাজার ঘড়ি সৌর্ণ ছিল তার কাছে স্বর্ণ দিনার সমস্ত কিছুকে আল্লাহর নবীর কাছে তিনি দিয়ে দিয়েছেন সবকিছুকে আজাদ করেছে বন্ধুগণ তিন নম্বর আসলকে সাহাবাহাম কিভাবে আল্লাহ রাসুল সাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহ রাসুলের অর্ডার তিন নম্বর ভালোবাসার পরিচয় কি প্রথম হলো রাসুলের সঙ্গে থাকা রাসুলকে পাওয়ার জন্য তাদের বড় আশা दे दे रसुदी रसुदी के, तारा। वडार के शाते मेरे नुन आल्लाई सत्र मास बुलना देश मुख्य नमज पड़े केंद्राबाणी नमजरत अवस्था आयात नाज होारा পরিবর্তন করে মক্টার দিকে নামাজ পড়লেন আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ে একজন সাহাবি যাচ্ছে আনসার সাহাবিদের পাশ দিয়ে তারা নামাজ পড়তেছে কোন দিকে মুখ করে উত্তর দিকে বাইল মাকদেশের দিকে কত প্রশ্ন আজকে আমাদের ঠিক না আল্লাহ নী সাহেব বলেন সাথে সাথে নমাজরত অবস্থাতে রুকো অবস্থায় সবাই কেবল মুক্তি হয়ে গেল কে অর্ডার নবী করেছেন কবার এদিকে মুক্তি নামাজ পড়েছে এই মুহূর্তে আমরা বায়তুল না সাথে কি নিয়েছি আল্লাহ নবীল যুদ্ধ ক্ষেত্রে আবু সাহলা খোসান বলেন বোখালিশরীফ হারিফ আল্লাহ রসুল যুদ্ধে যাচ্ছেন সাহবা এখলাম যেখানে সেখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার একটা ব্যবস্থা করছেন আল্লাহ নবী বলছেন দেখো এই কাজটা শৈতানের এই ছত্রভঙ্গ হয়ে থাকাটা কাজ কার সৈতানের হাজার আবু সাহলা খুসানি বলেন সাহাবাই কেউ ফাঁকা নাই একটা বিভিন্ন সবাই একে অপরের সঙ্গে জমিয়ে থাকতো কারণ আল্লাহ বলছেন ওরা যুদ্ধক্ষেত্রে খুব ভালো আগে কিন্তু বাড়িতে যে গাধা আছে না গাধা এই গাধাগ্রস্ত খাওয়া ইসলামের প্রথমে যাই ছিল যুদ্ধক্ষেত্রে युद्ध समय खावा पाक पाक चोलते चे। चे। समाई चे। ख्याल करेंबी ए जाओ बोरे दाओ गाधा गुस्त हरान कर खुदा आज के खेनी आज के এটা তো আগেই করছে পাক হয়ে গেছে আমার তো বড় ক্ষুধা এখন খাবো কি হজুর পেশ করতেন না করতেন না আমার দেশের হুজুরা কেন করে না কিছু ঠিক না সাহাবি বলে আবু সাহলা হাসানি ওই অবস্থাতে সবাই পাতিলগুলিকে মাটিতে উল্টিয়ে দিয়ে ওই গোস্ত পাকা গোস্তকে মাটির মধ্যে ঢেলে দিলে। খেয়াল করেন না সুদের অর্ডার কিভাবে তারা পালন করতো করতেন হাজরত আমি আবু তাল থেকে আহ্বানাই ওইভাবে অর্ডার গুলো যাও সমস্ত মদ ওই গলির মধ্যে ঢেলে দিয়ে আসো হজরতানাজ বলেন মদুরাহ গলিতে মদের বন্যা হয়ে গেল আল্লাহ আজকে আমরা কত অজুহাত কত কিছু আর নবীন প্রেমের আমরা কি করি দাবি করি বিন্দুগুন এভাবে আজকে আমরা দুনিয়ার ছোট স্বার্থের জন্য অনেক না। অনেক কিছুকে হারানকে আমরা হারাল করিনি এর মুখের যুদ্ধ এর মুখের যুদ্ধ রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে হেরাক্লিয়াসের সঙ্গে একটা চুক্তি হবে এখানে পাঠান আবু বাইদা এজুদ বিন আবি হারিস বিন হেসান জির আল আবু জন্দাল সোহেল रोमे सम्राट हेरको दाखिली बोले रेशिम सड़ाओ बोलेम रेशमी कपूर हराम यार मध्य को आलोचना करते ठीक চলুন সামনে করে এই সমস্ত কার্পেট উঠাও খালি মাঠে বসে যদি হারামে নাজুক অবস্থা আমরা করতে আজকে মনে করি না এটা কোন ব্যাপার না এই চলে এখন নমুখ হয়েছে তুমুখ হয়েছে কত কিছু না যুদ্ধের ক্ষেত্রে কঠিন মুহূর্ত একটা ফাইসলা হবে এই মুহূর্ত হারাম হারাম সব সমস্ত সবাই তোমার কত প্রশ্ন আল্লাহ নামী বললেন কি ব্যাপার তোমরা সবাই জুতা খুলছে কেন কারণ আপনি যে খুলছেন কারণ আমি খুলছি জিব্দ খবর দিয়েছে যে আমার জুতার মধ্যে ময়লা আছে না পাকি আছে তোমাদের কি আপনাদের বোকাই শহ নেই মক্সেদুল মোমিন এই সমস্ত বইপত্রে নেই সমস্ত গাঁদা খো জোয়া করি সমস্ত কথা এই সমস্ত বইপত্র নেই যে আপনি মানবেন না বহেবিস করা আমাদের মাঝাবে নেই মুসলিম সাহেব সাহাবাহিকা আমরা যে আল্লাহ তারা আনো তার পরিচয় তার দিনকে বাঁচানোর জন্যে তার সৈয়াদ বাঁচানোর জন্যই তার দায় তো করার জন্যে তাদের সব কিছু তারা বের করত হাজরা আনাস বলেন যুদ্ধে সহ্য করে শুধুমাত্র আল্লাহর নবীর এই দিন যেন ডুবে না যায় আল্লাহ রসিমে দেন বন্দনা হয়ে যায় নবী যেন হত্যা না হয়ে যায় এর কারণে এই জন্য দেখা গেছে এই আনসবিন সেই শহীদ হয়ে গেছেন কিন্তু আল্লাহ দিয়ে নিজের শেষ বিন্দুকে আল্লাহ আরো দুজন তিনজন তিন সদস্য তিন দিয়ে আল্লাহ দাওয়াতের জন্য পারেছেন কাপড়ের কাছে দুজন বন্ধুকে বুঝতে আমি গিয়ে প্রথমে তাদের কাছে নিরাপত্তা চাবো যদি আমার কাছে চলে আসবে তিনি দাওয়াতের কথা বলছেন আল্লাহ নবীর পক্ষ থেকে তারা বলতে একদিক থেকে সোনের লেগে বাঘাত আর একদিক বের হয়ে গেছে হাজরাত হারাম রাজা আল্লাহ তিনি ওই অবস্থাতে ওই অবস্থাতে বলতেছেন ওর কাবা আমি আমরা দিন দিতে পারি না সবাই নেই ব্যস্ত আমরা আসলে রেখে যাওয়া এই দিনের দাওয়াতের ওজন্য জীবনের টাকা পয়সা মাল দিয়ে কি সাহবা এসেছেন এইভাবে দুর্ঘটনায় আছে হাজরাত বারাবুনা আজ উঁচু দরজা বন্ধ করে দিয়েছে বারাবুনা আজিব বলেন এই মিথ্য দাবি নবতী দাবি দ্বারা এইটু নিয়ে রাখা যাবে না এদের শেষ করতে হবে কিন্তু প্রবেশ করবো কিভাবে হজর বারাবুনা আজব সাথে দিকে বলছে ভাই তোর আমাকে আমাকে দাও আমি ভিতর থেকে গিয়ে কি করে দেবো দরজাটা খুলে দেব আমি জীবন শেষ হয়ে যা কিন্তু জীবন না থাকে পারবেন নিজেকে ক্ষুধার্ত এক কি বলে আপনার টাইগার হ্যাঁ কি বাংলাদেশের কি মুখে সামনে যেতে পারবেন ওদিকে তোরা ওরা প্রশ্ন বারাব আজরকে তারা উপর দিয়ে নামাই দিল বারাবুন্দ আজরের উপরে সকলে তীর্ধ নকলে বর্ষা হত্যার চুরি আর বল্লম আর তলোয়ার চালাতে লাগলো বারাব আজর তার জীবন প্রাণ দিয়ে শুধু ওই গলটের কিতা হোকটা খুলে দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি খুলেও দিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ঢুকে তালা আমরা আসের নেতৃত্বে ওইখানে মিশর বিজয়ের জন্য গিয়েছেন যুদ্ধের জন্য ওইখানে তারা ওদের কেলা কিল্লা দরজা চরজা বন্ধ করে দিয়ে বাস তারা ভেতরে পড়ছে খুলবে কি এখন পয়সা নিয়ে বিনা ট্যাক্সের লাইসেন্সের ব্যবসা যারা ধর্মের নামে করেছে এরা নদীর ভালোবাসার দাবিদার যারা মিথ্যুর দাবিদার এ ধরনের বহু ঘটনা আছে বন্ধুগুন যাই হোক এটুক শুধু আমরা আজকে বুঝি যে আল্লাহর নবীর এই দিনকে আল্লাহ নবীর যত অর্ডার যত নিষিদ্ধ সবকিছুকে তারা তামিল করেছে তারা আমুল জিন্দিগিতে আমুল বাস্তবায়ন করেছে রাসুলের দিনের প্রচার ও প্রচারের জন্য তাদের সবকিছু তারা বেলুন করেছে আমরা কি করেছি তাহলে কি রাসুলের ভালোবাসা সন্ন্যত ভালোবাসতে হবে কিভাবে মাঝে মাঝে লাফাইবেন এটা ভালোবাসার পরিচয় সিনেমা হলে উদ্বোধন করবো তুমন রসুল নীলাদুল নবী ম আড্ডাখানা উদ্বোধন করবেন তুমু দশ টাকা মুরগি নিয়ে কি করতে হবে রাসুলকে জানতে হবে কোথায় এটা জানা যাবে কোরআন ও হাদিসের মধ্যে এই কোরআন ও হাদিস রাসুলের পুরো জিন্দগি এই প্রথম কি করতে হবে জানতে হবে প্রথম কাজ কি জানতে হবে বেদের যত কেতাব পুলিয়ে ছাই করতে হবে যত কেতাব রয়েছে মক্সলের মোলেন আর বেস্তে জোর হোক আর হোক আর সহিনী আমল করানী আমল করান আসতেছি পরে আমি পয়েন্টে সহিনী আমল করানের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে বলে ইশারা করে দেবেন তাহলে প্রথম কাজ কি বোখাল শুরু কজন কিন্তু মকসুল মহিন পড়ে আলাম কেতাব রয়েছে সবগুলো কি কে আগুন দিয়ে পড়ায় দিতে হবে আপনার ঘরে রাখতে হবে কোরআন রাখতে হবে হাফিস ইমাম তির মুজুর রহমাতুল্লাহ আরো যে ব্যক্তির ঘরে আমার এই তিনমদি স্বরূপ থাকবে যেন তার ঘরে স্বয়ং মহাম্মদী রসুল কথা বলতেছেন বোখারী স্বরূপ যদি থাকে বোখারী স্বরূপে কি আছে স্বয়ং আল্লাহ রসুল্লাহকিছু আছে কিনা মধ্যে তাহলে বোখারির সমস্ত হানিসের কিতাব রাখবেন তাহলে যেন আল্লাহর আপনার ঘরে আল্লাহর নবী আছেন তার মানে ভাববেন না যে ববি বেচের জিন্দা চলে আসছেন নবুল্লাহ রাসুলের কথা রাসুলের জিন্দিগি আপনার ঘরে রয়েছে এটাকে ভালো করে পড়তে হবে মুখস্থ করাতেন যেভাবে সুরা ফাতে করতেন কি বলেন আমরা শুধু মুহস্ত করছি রাসুল বায়ু রবি আরো করেছে বায়ু রবি জন্ম করে কোন দরিদ আছে আমার ক্যাশের শোনেন কেউ যদি প্রমাণ করতে পারে যে রাসুলের জন্ম বারো রবি তার জন্য পুরস্কার হয়েছে বাইরে রবি আল্লাহ নবী তোমাকে স্মরণ করে আর গোলে ভুলে যায়। একদল তো মিলাদুল নবীর নামে করছে আর দল কিনা মিলাদুলনী যাই কি যায় সিরাতুল নবী নবীকে দলই মাসে আল্লাহ একবার বছরে স্মরণ করা এটা দেবাতিদের কাজ সারা জিন্দিগি প্রতিটি মুহূর্তে রাসুলের কথা হবে আর আপনি বছরে একবার মাসে একবার এইভাবে এটা কি রসুলের ভালোবাসার পৌঁছান নিঃসন্দেহ না এই জন্য রাসুলের জিন্দিগি পড়তো আপনাকে বোকারী মুসলি আবুর কোরআন এবং লাইব্রেরি থেকে বের করবেন যত ক্যাসেট যত ব্যাগ যত রপ্তার ওই মিথ্যা প্রেমের দাবি করে যারা তাদের ক্যাশেট সোনা বন্ধ করতে হবে তাদের রাজস্ব সোনা বন্ধ করতে হবে সংস্পর্শ করতে হবে আপনি পড়লেন দুই নম্বর আপনাকে আমল করতে হবে পড়ে যাবেন আমল করবেন না হবেন যেটা করণীয় করবেন যেটা বর্জনীয় বর্জন করবেন হ্যাঁ আপনার শুরু করবেন মুখে আপনার চলায় কথাই, কথায় বার্তায় লেনদেন